ইবনু আব্বাস রদিলাহতআ হতে বণিত যে বাড়িরার স্বামী দাস ছিল মুগিস নামে তাকে ডাকা হতো আমি যেন এখনও তাকে দেখি যে বাড়িরার পিছে কেঁদে কেঁদে ঘুরছে আর তার দাঁড়ি বেয়ে অশ্রু ঝরছে তখন নবী সাল্লি সাল্লাম বললেন হে আব্বাস বাড়িরার প্রতি মুগিসের ভালোবাসা এবং মুগিসের প্রতি বাড়িরার অনাসক্তি দেখে তুমি কি আশ্চর্যজনিত হও না এরপর নবিসাল্লাহ আল সাল্লাম বললেন বাড়িরা তুমি যদি তার কাছে আবার ফিরে যেতে সে বলল হে আল্লাহ রসুল আপনি কি আমাকে হুকুম দিচ্ছেন তিনি বললেন আমি কেবল সুপারিশ করছি সে বলল তাকে দিয়ে আমার কোনো প্রয়োজন নেই